বিল্লাদানের সৈনিকেরা ওটের জেগে ফের নিরত আঘাতের তোরা আঘাতেরা নির তোরা আঘাত কা ফিরের সন্ত্রাসী সে নাই তো মোটেও খাটি মুজাহিদ তার চিন্তায় আমেরিকার হারাম হল নীদ সন্ত্রাসী নাই তো মোটেও খাটি মুজাহিদ তার চিন্তায় আমেরিকার হারাম হলো বিশ্বব্যাপী জেগে ফের নির আর শৈবিকত আঘাত কা ফিরের তোরা আঘাত কা আখাত কাফিরের ওই আমেরিকার নাই রেখমায়ার একটি দুটি নই আঘাত হান বারে সন্ত্রাসী ওই আমেরিকার নাই রেখমায়ার একটি দুটি আঘাত নয় উচিত শিক্ষা দিতে হবে উচিত শিক্ষা দিতে হবে সাদা চামড়াদের তোরা আঘাত কাফিরের ফিরের ভিল্লাদের সৈনিকেরা ওটের জেগে ফের নির আর শৈবিকত আঘাত কাফিরের ফিরের তোরা আঘাত কাফিরের। কত জীবন নিবি তোরা বল রেদস্যু বল কখন দেখবি তোদের সবই হইবেল কত জীবন নিবি তোরা বল কখন দেখবি তোদের সবই হইবেল হিসাব করে দেখনি দেখা হিসাব করে দেখনি তোরা শক্তি নির শৈবিকত আঘাত কা ফিরের তোরা আঘাত কাফিরের। ফিরের বিল্লা দেনের সৈনিকেরা অতিরে জেগে ফের নির আর শৈবিকত আঘাত কাফিরের তোরা আঘাত কাফিরের। মুসলিম পারে জীবন দিতে দিনের সময় মুসলিম করতে হবে নইলে বরণ করতে হবে ভাগ্য নম্রুদের নিরব আর শৈবিকত আঘাত কা ফিরের তোরা আঘাত কাফিরের ফিরের সৈনিকেরা ওটরে জেগে ফের নির আর কত আঘাত কা কাফিরের তোরা আঘাত কা পাও। বিশ্ব মুসলিম এক যে যেখানে পাও বিশ্ব থেকে মুছে ফেলো বিশ্ব থেকে মুছে ফেলো নিশানা ওদের নীরবে আর সৈবিকত আঘাত কা তোরা আঘাত কা বিন্লা দেনের সৈনিকেরা জেগে শুধু অস্ত্র ছাড়া তোদের আছে ইমানি বলবুকে কুরন ধরা ওদের নাই রে কোনো কিছু শুধু অস্ত্র ছাড়াম সকল শক্তির আধার জিনি সকল শক্তির আধার জিনি আল্লাহ আছে তোদের নির কাফিরের তোরা আঘাতের মরে তোদের জান্নাত আছে ওদের নাই রে কিছু তাই তো ওরা হতাশ হয়ে হঠবে দেখিস পিছু মরেনে তোদের জান্নাত আছে ওদের নাই রে কিছু তাই তো ওরা হতাশ হয়ে হঠবে দেখিস পিছু তোরা আঘাত কা ফিরের বিল্লা দেনের সৈনিক কারা ওটরে জেগে ফের নির আর আঘাত কা ফিরের তোরা আঘাত কা ফিরের তোরা আঘাত কা তোরা আঘাত কা